আমাদের এই সুফি দর্শনে বিশ্বাসী যারা রয়েছে সুফিবাদে যারা বিশ্বাসী রয়েছে যে মানে আল্লাহ আব্দুল আলমিন আর সে আজিমের মধ্যে আল্লাহ সোহান তারা একদিন চলতেছিলেন চলতেছিলেন হঠাৎ করে আল্লাহ আব্বুল আলমিন বিদ্যালয় করে যাদের ছিলেন আর আব্দুল কাদের আল্লাহ রা তারাকে পড়া থেকে কি করলেন বা আল্লাহ থেকে ছোট না বড় তাদের ধারণা কি আল্লাহ থেকে ছোট না বড় আপনার কি ভয় পাচ্ছেন কিনা বইয়ের কিছু নেই একেবারে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা কারণ আপনি আল গৌসুল আর বলতেছেন এইরকম দিচ্ছে আপনি আব্দুল কাদের জিনির এখন লাগে কিভাবে এটা সম্ভব হতে পারে